আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মাইয়ুয্লিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা লা শারীকা লা। আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাকুল ইয়া আদম ইসকুন আনতা ওয়া তার মধ্যে প্রথম এসেছে আমাদের মাঝে আদম আলাইহাতামের ঘটনা যিনি হলেন আমাদের সবার পিতা তার সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আমরা আগের পর্বে আদম আলাইসাল্লামের সৃষ্টি এবং ফেরস্তাদের বিষয়টি ইবলিসের বিষয়টি সেখানে উল্লেখ করেছি আল্লাহরাবুল আলমিন জিনকে অর্থাৎ ইবলিসকে জান্নার থেকে বিতাড়িত করলেন ইবলিশ অপমানিত হয়ে জান্নার থেকে বেরিয়ে গেল তবে বলেছিল। আমাকে। অনুমতি দিন পৃথিবীতে বয়স দিন যেন আমি থাকতে পারি পৃথিবীতে ক্যামত পর্যন্ত আল্লাহ বললেন তোমাকে সময় দেওয়া হলো তুমি থাকো আল্লাহর কাছে চাইলই প্লিস আল্লাহ সময় দিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি আল্লাহ দুয়া কবুল করেন এটাও প্রমাণিত হয় আপনি আল্লাহর কাছে চান ইবলিশ চেয়েছিল ইবলিসকে আল্লাহ সময় দিয়ে দিলেন একেবারে কিয়ামত পর্যন্ত ইবলিস ছিল মানুষের জীবনে বড় পরীক্ষা আদম জীবনের বড় পরীক্ষা যদিও জিন জাতি থেকে সে এসেছে কিন্তু এটা পরীক্ষার জন্য আল্লাহ তাকে এমনটাই করেছেন কিন্তু পক্ষান্তরে আদমকে আল্লাহ মল্যায়ন করেছেন কত জিনদের চেয়ে বেশি মল্যায়ন করলেন আল্লাহ বললেন আদমকে আদম জাননা হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো আর যা ইচ্ছা তাই তোমরা জান্নাতের খাও ফলমূল যা আছে তাই খাও তবে সাবধান বলে দিলেন সাজারা এই গাছের নিকটবর্তী তোমরা হো না হলে কি হবে হতা কোনো আলমিন তোমরা দুইজন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাবুল আলামিন। স্বাধীনতা দিলেন আদম এবং হাওয়া আলাই সাল্লা সালামকে বললেন তোমরা খেতে থাকো জান্নাতের নিয়ামত জান্নাতের ফল খেতে থাকো তবে তোমরা শয়তান থেকে সাবধান থেকেও শয়তান তোমাদের দুইজনেরই প্রকাশ্য শত্রু কারণ আল্লাহ রাবুল আলমিন শয়তানকে এমন একটা ক্ষমতা দিয়েছেন রসল্লা বলেছেন ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন আদম আ একজন মানুষ তার থেকে তৈরি হয়েছে আদম এবং হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন তার পার্শ্ব দেশ থেকেই সৃষ্টি করলেন হাওয়া আলাইহাতামকে সম্মানিত উপস্থিতি আমরা কোরআনের আয়াত থেকে পাই যেখানে বললেন আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে তারপর আল্লাহ বলছেন তার আর এক নির্দেশনা হল আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন কোথায় থেকে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মধ্যে থেকে সৃষ্টি করেছেন তোমাদের জোড়াকে তোমাদের স্ত্রীকে কেন লিতাসকুনু ইহা যেন তার কাছে তোমরা প্রশান্তি পাও ফলে বোঝা যাচ্ছে আল্লাহ রা আলামিন আদমকে সৃষ্টি করার পরে তাকে প্রশান্তি দেওয়ার জন্য হাওয়া কেষ্টি করলেন যেন তার কাছে থেকে আদম প্রশান্তি পায় ওয়াজুমা আল্লাহ তাদের মত সৃষ্টি করে দিলেন প্রেমময় সম্পর্ক নিকুট দয়াপূর্ণ ভালোবাসা প্রেমময় সম্পর্ক যেন অভয়ারণ্য সৃষ্টি করলেন সম্মানিত উপস্থিতি এখান থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে কোনো পুরুষ মানুষ প্রকৃত শান্তি পায় তার নিজের স্ত্রীর কাছে গিয়ে অন্য কোনো জোড়ার কাছে অন্য কোনো মেয়ের কাছে গিয়ে প্রকৃত শান্তি পায় না প্রকৃত মহব্বত পায় না প্রেম এবং ভালোবাসা পায় তার নিজের স্ত্রীর কাছে যে স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন তারই নিকট থেকে রীতা কোনো ইলেহা প্রশান্তি পাওয়ার জন্য প্রেম এবং ভালোবাসা পায় মানুষ স্ত্রীর কাছে থেকে কিন্তু আজকে আমরা আদম আলাহি সালাম এবং তার স্ত্রীরকে সৃষ্টি রহস্যটা আমরা ভুলে গেছি আমরা এখান থেকে অনেক দূরে সরে গেছি আদমের পাঁচর থেকে হাওয়াকে সৃষ্টি করলেন এবং রসুল্লা সাল্লাম এখানে বলে দিলেন মহিলারা উপরের যে অংশটুকু হাট সেটা সবচেয়ে বাহু এই হাটটাকে যদি সুজা করতে চাও কাসার তাহ তাহলে এটা ভেঙ্গে ফেলবে সুতরাং আর যদি তুমি ছেড়ে দাও তাহলে সে নষ্ট হয়ে যাবে তোমরা তাদেরকে নসিহত করো নসিহত করে তাকে ঠিক রাখো আল্লাহ স্পষ্ট একটি দর্শন সচেতনতা বান্দার জন্য রেখে দিলেন হাওয়া কিভাবে সৃষ্টি হয়েছে প্রত্যেক ব্যক্তির স্ত্রীকে ওইভাবে সৃষ্টি করা হয়েছে তাকে যদি একইবারে সুজা করতে চাও ভেঙ্গে যাবে আর ছেড়ে দিলে সে অবাধ্য হবে না এবার নসিহত করো সুতরাং আদম সৃষ্টির এই বিষয়টি আমার এখান থেকে স্পষ্ট হলাম কিন্তু দুঃখজনক বিষয় হল ফল হুম শৈতান আনা জহুমা মিমা কানাফি আল্লাহরুল আলমিন বলে দিচ্ছেন যে শয়তান তাদেরকে পথভুষ্ট করলো কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন আগেই বলে দিয়েছিলেন আদম হাওয়া হাওয়াকে বলে দিয়েছিলেন সাবধান এই গাছের কাছে তুমি যেও না ইবলিশ কে যে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য তার বাস্তব প্রমাণ আগেই বলে দিলেন সৌরয়ে আরাফের মধ্যে আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট ভাবে বলছেন যে তোমার সাবধান থেকে যে তোমাদেরকে যেন ইবলিস প্রতারিত না করতে পারে তোমাদেরকে যেন ইবলিশোকা দিতে না পারে আল্লাহ বলছেন আল্লা কুমা তোমাদেরকে বলিনি শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়া দিল এই মর্মে আল্লা বললেন কি শয়তান তাদের কাছে গেল তাদেরকে দিল কুমন্ত্রনা দিল উদ্দেশ্য হলো একটাই তারা যে কাপড় পরে আছে তাদেরকে নগ্ন করার জন্য শয়তান কত বড় শয়তান কত বড় শত্রু শয়তান সবসময় চাই আদম সন্তানকে নগ্ন করতে উলঙ্গ করতে হয়তান গিয়ে বললো এবং উলঙ্গ করার জন্যই তাকে দিল তোমাদের রব তোমাদেরকে নিষেধ করেছেন সাজারা ইল্লা মিনাল আল্লাহ বলছেন যে মৌলিক কারণ দুইটা এই গাছের ফল খেতে নিষেধ করার কারণ হলো দুইটা একটা হলো তোমরা যেন ফেরেস্তা না হও যেন চিরদিন জান্নাতে না থাকো অর্থাৎ বলতে চাইল যে তোমরা যদি ফল খাও তাহলে চিরদিন জান্নাতে থেকে যাবে অথবা চিরদিন করেছেন বর্ণনা করছেন ইবলিসের ইবলিস কত বড় বদ, কত বড় প্রতারক কত বড় ধোকাবাজ কত বড় দালাল আত্মা আত্মপ্রজার মানুষের কত বড় কল্যাণ কামী বড় হিতাকাঙ্ক্ষী অবশ্যই আমি তোমাদের হিতাকাঙ্ক্ষীদের মধ্যে একজন সম্মানিত দর্শক মন্ডলী এই পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির উপরে আবার ফিরে আসছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বসন্তের বৃষ্টিতে সবুজ হয়ে ওঠে মরুভূমি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 জানেন কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রায় সাড়ে দশটায় আপ পুন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 দেখুন রিয়াজুহিনে বিস টিভি বাংলায়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 সম্মানিত দর্শক মন্ডলী আপনাদের কাছে বলছিলাম আদম আলাইকে সালাতামের কাহিনী ঘটনা কেন কি দারুণ শত্রু কি নিদারুণ শত্রু আদম জাতির আদম সন্তানের ইস তা আমরা এখানে পেলাম কি ভাবে কি বিনয়ের সাথে বলেছেন কমা হোমা তাদের কাছে কসম করে বলেছে ইন্নি লাকুমা লামিন নিশ্চয় আমি তোমাদের জন্য তোমাদের বড় একজন হিতাকাঙ্ক্ষী উদ্দেশ্য হল আদম সালামকে বিপদে ফেলা শয়তানের চক্রান্ত আপনি একটু লক্ষ্য করুন আদম সন্তানকে বিপাকে ফেলার জন্য শয়তান মিথ্যা যুক্তি দেখিয়ে বিপাকে ফেলতে পারে আপনি এবং আমি ঘটনা শ্রবণ করি কিন্তু ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি না আপনাদেরকে এতটুকু বলতে চাই কিভাবে প্রক্রিয়ায়, শয়তান আমাদের পিতা, আদম আলাইহ সালু সালাম এবং তার স্ত্রী আমাদের মা হাউ আলাইহ সালু আসাল্লামকে ধোকা দিয়েছে প্রতারণা দিয়েছে কিভাবে বিপদে ফেলেছে লক্ষ্য করুন সে কত সুন্দরভাবে যুক্তি দেখিয়ে বললো হ্যাঁ আপনার সামনে আজকে শয়তান আপনার আত্মাটাকে খেয়ে ফেলার জন্য আপনাকে আমি তাদের সামনে খুব চাকচিকময় করে উপস্থাপন করবো লাহম তাদেরকে আমি পতভ্যষ্ট আল্লাহর কাছে ইবলিজ বলেছিল যে আমি দুনিয়াকে তোমার বান্দার কাছে বলছে ইল্লাখ তবে যারা তোমার খালেজ বান্দা মোখলেস একনিষ্ঠ তাকুয়াশীল বান্দা তাদেরকে আমি কখনো প্রতারিত করতে পারব না তাদেরকে বিপদগামী করতে পারবো না চিরদিন জান্নাতে থাকবে আসলে আল্লাহ তোমাদেরকে জান্নাতে থাকতে দিবে না ফল খেতে এই জন্যই নিষেধ করেছে তোমরা যদি ফেরস্তা না হয়ে যাও এই জন্যই নিষেধ করেছে কারণ শয়তানকে আল্লা অপমান করেছে শয়তানকে মারদুত বলেছেন বিতা আর যুক্তি পেয়ে আপনি আজকে বিতাড়িত হচ্ছেন আমি আজকে বিতাড়িত হচ্ছি আপনি খেয়াল করেছেন আপনি শয়তানের ধোকায় প্রবৃত্তির পূজা করছেন আর নিজে যুক্তি উপস্থাপন করছেন না কশ্চিন কালেও নয় দুই নম্বর আপনাকে লক্ষ্য রাখতে হবে যে শয়তান প্রথম কাজটা করবে আপনাকে উলঙ্গ করবে নগ্ন করবে নাজুবিল্লা কারণ নগ্ন করা হল শয়তানের প্রথম কাজ কারণ তার উদ্দেশ্যই ছিল এটা যে লিউব দিয়া হুমা মা বুরিয়া আনুহুমা মিনসাও যে পোশাক পরে আছে দুইজন এই পোশাককে খুলে ফেলে দিবে কারণ গাছের ফল সুজা কথা গুলো খুলে যাবে এটা শয়তান বুঝতে পেরেছিল শয়তান জানছিল তাহলে শয়তানের প্রথম কাজ হলো আদম সন্তানের ন্যাংটা করা আদম সন্তানকে উলঙ্গ করা আজকে পাশ্চাত্য জগৎ হলো ন্যাংটা জগৎ ইউরোপ আমেরিকা ফ্রান্স যারা অমুসলিম তারা হলো উলঙ্গের জগৎ ন্যাংটা জগৎ আপনি ওই জগৎ থেকে শিক্ষা অর্জন করছেন শয়তান আগেই তাদেরকে উলঙ্গ করেছে ন্যাংটা করেছে নগ্ন করেছে আপনি তাদের শয়তানের চ্যালার অনুসরণ করছেন মনে রাখবেন আপনি যদি এমন পোশাক পরেন যে পোশাক পরার কারণে আপনার দেহ নগ্ন হয়ে যায় ওই পোশাক আপনাকে পরা যাবে না আটো সাটো পোশাক পরা যাবে না আপনার স্থানগুলোকে দেখা যায় অনুরূপভাবে অনুরূপে লক্ষণীয় আপনি একজন নারী হিসাবে মুসলিম বোন হিসাবে আপনাকে বলতে চাই শয়তান আপনাকে নগ্ন করার জন্য চেষ্টা করে আর রসুল্লাহ সাল্লা সরি স্পষ্ট বলেছেন যে আলমারাতুন মহিলারা হলো ঢাকা বস্তু। বস্তু ফাই যখন মূলকুন উন্মোচন করা হয় আপনি চিন্তা করুন মোহাম্মদ সাল আলাইসাল্লাম শৈতান থেকে বাঁচার জন্য মহিলাদেরকে কত সাবধান করেছেন বলছেন অতুদ্ের বিশুরাতি শয়তান মহিলারা যখন বের হয় তখন শয়তান তার পিছু নেয় যখন আসে তখনও শয়তান পিছু নেয় আশ্চর্য হবেন কেন শয়তান মহিলাদের পিছু থাকে কেন যখনই গো উন্মুক্ত হয়ে বের হয় তখন শয়তান পিছনে লাগে যে না করে উদ্বুদ্ধ করে নাজুবিল্লা কেন দেখুন না আমাদের প্রথম পিতা আমাদের প্রথম মাতা আদম এবং হাওয়া হওয়া সালাম। তাদেরকে শয়তান প্রথম প্রতারিত করেছে পোশাক খুলে দিয়ে কারণ দিয়েছিল। আপনাকেও দিচ্ছে। আপনার চাকরির নামে ধোকা দিচ্ছে অর্থের নামে ধোকা দিচ্ছে আপনাকে নগ্ন করেছে আপনার ঘরটাই হলো আপনার সবচেয়ে সুন্দর জায়গা যদি আপনাকে চাকরি করতেই হয় মাঠে যদি যেতেই হয় তাহলে মহিলাদের পরিসরে আপনি চাকরি করুন পুরুষ এবং নারী এক সঙ্গে বসে রিসেপশনে বসে আসেন আপনি একদিন ওই ছেলেটির মনে একটি প্রেম বাসনা জাগবে আপনার মনেও জাগবে যদিও ওই ব্যক্তি তার স্ত্রীকে ঘরে রেখে আসছে অথবা অন্য জায়গাতে চাকরির রেখে আসছে আর ওই নারীটি ওই মহিলা তার স্বামীকে অন্য জায়গায় বাড়িতে রেখে আসছে বা চাকরি দিয়েছে তখন বিপর্যয় ঘটবে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যখন নারী পুরুষ এক হয়। তখন জায়গায় আর একজন করা উন্মুক্ত করা আপনাকে আমাকে যেন শয়তান নগ্ন করতে না পারে সম্মতি উপস্থিতি আপনাকে বলি আল্লাহ রাবুল আলমিন যখন এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য বললেন লোব শয়তান দেখায় তখন কি করলেন তারা যখন বিপক্ষে পড়ে গেছে তখন তারা তিনি বলছেন যে তোমাদের জন্য আমি সর্বোত্তম আমি আল্লাহরুল আলমিন এই আয়াতের আলোকেই তিনি স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছেন আদম আলাহ সাল্লা সালাম তিনি এই পোশাক থেকে উন্মুক্ত হয়েছিলেন শয়তানের প্রতারণায় আর আদম সন্তানদেরকে লক্ষ্য করে আল্লাহ করার পরে বলছেন এ আদম সন্তান তুমি হও যে অর্থাৎ তোমাদের অঙ্গ গুলোকে ঢেকে রাখার জন্য বিধান দিয়েছেন যেন অঙ্গ বের না হয় দুঃখজনক ব্যাপার হলো এই আদম আজকে দুনিয়া এসে এই সমস্ত পরীক্ষার জগতে ইবলিশের জগতে জাহেলিয়াতের জগতে দুনিয়ার এই অপসংস্কৃতির জগতে আপনি আপনার কাপড়কে উন্মুক্ত করবেন আপনার অঙ্গেন করতে পারে আদম আলাইহ সালাম এবং হাউ আলাই সালামের বর্ণনা আপনার সামনে পেশ করে উল্লেখ করে ইবল থেকে সাবধান হওয়ার জন্য আপনাকে বলছি আপনি বিরোধ থাকার চেষ্টা করুন প্রথম বিষয়টা জানবেন হলো নগ্নতা বিপাকে পড়ে গেলেন আদম আলাহিসাল্লামের হাওয়া তারা জান্নাতের গাছের পাতাগুলো পেরে নিজের লজ্জায় স্থানকে হেফাজত করার চেষ্টা করেছিলেন কোনো উপায় ছিল না আমরা আগামী পর্বে আদম সালামের এই অপরাধের কারণে শাস্তির বিষয়টা আলোচনা করব আপনারা আগামী পর্ব হলো দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি মুসলিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি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 প্রতি শুক্রবার রাত আপুন পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে সকাল ১১টায় বাংলাদেশে জাকিরের আন্তরিক বার্তা বৃদ্ধাশ্রম আল কুরানো আয়াত নম্বর তেইশ চব্বিশে উল্লেখ আছে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 কোনো স্থানে ইসলামী পৃষ্ঠী বাংলা মানবতার সমাজ